মানবতা <muchas> সমাধান اما اي مذ عرفت الله ربي طول وحل وحو حياتي وذ عرفت الله ربي আমাদের তফসিল চলছে ষাট আল্লাহ পাক এরশাদ করছেন জা আলিকা ওমান সুম্মা কাবাইবে আলী কোন মানুষ যদি নির্যাতিত হয় তার ওপর অত্যাচার করা হয় আর তার প্রতিশোধ গ্রহণ সে করে তাহলে তার ন্যায্য এই অধিকার রয়েছে আল্লাপাক বলেছেন এই ন্যায্য অধিকার নিলে তার কোনো দোষ নেই সে অপরাধী নয় কিন্তু যতটা তার ওপর জুলম করা হয়েছে তত পরিমাণই হইতে হবে তার চাইতে বেশি তার জন্য জায়জ নয় করল तार उदाहरणस्वरूप दस टार क्षति से दिल बीस टार्ति तातटा आघात कर बसि करल कर खुन एकजन के आ शीत खन करलो पाँच जन के जहा आजकल मानव रचित विधान फसलस्वरूप होयाल खुशी जाकरबुल्ला आलमी एर अनुमति दें नहीं तक जुल्म जाए সমান সমান প্রতিশোধ নেওয়া জায়জ অর্থের ক্ষেত্রে অর্থের বদল অর্থ নেওয়া জায়জ অর্থ ধ্বংস করেছে অতটা অর্থ নেবেন ওর বেশি না জানের ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রেও আল্লাহ ফাকরাবুল্লাহ আলমীর প্রতিশোধ জায়জ করেছেন যদি প্রতিশোধ নেওয়ার কাজটা বৈধ হয় আল্লাহ ফাকরাবুল্লা আলমী এরশাদ করেছেন যা এই তো হলো যা বর্ণনা করলাম তাদের অবস্থা অর্থাৎ আল্লাহ পাক যারা আল্লাহ রাস্তায় হিজরত করে তাদের অবস্থা তাদেরকে জান্নাত দেবেন তাদেরকে উত্তম রেজেক দেবেন এইসব আল্লাহাক উল্লেখ করে সেদিকে ইঙ্গিত রয়েছে তারপরে মহান আল্লাহ আরেকটি বিষয় উল্লেখ করে বলছেন অমান আ কাবাবে মা মা বাহি যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করবে অতটা পরিমাণ যতটা তার ওপর আঘাত করা হয়েছে এরপরে যদি প্রতিক্রিয়ামূলক যে প্রতিশোধ নিল কেন আমি কি কম বা আমরা কি কম তাদের চাইতে শক্তিশালী সুতরাং আমরা পাল্টা আরেকবার ক্ষতি করবো বা হামলা করবো এরকম যদি করে আল্লাহ সুম্মা বকে আলহ অতপর যদি তার ওপর বাড়াবাড়ি করা হয় জুল মত্যাচার করা হয় তখন আল্লাহ পাক ছেড়ে দেবেন আল্লাহল্লা অসহায় কি আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না অবশ্যই সেই ব্যক্তিকে নির্যাতিত ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন এন আল্লাহ আলাফোন গফুর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন বড়ই মার্জনাকারী আর বড়ই ক্ষমাকারী গফুর মানেও মাফ করা ক্ষমা করা আর আফু মাফ আমরা মাফ শব্দটি যে ব্যবহার করি উর্দু বা বাংলায় সেটাই আফুগন থেকে আল্লাহর নাম হচ্ছে আফু আর আল্লাহর নাম হচ্ছে গাফুর মোহান আল্লাহ তারপর এর সাদ করছেন যে আল্লাহ পাক যেটা চান তাই করতে পারেন এর প্রমাণ হচ্ছে এটা এই জন্য অর্থাৎ আল্লাপাক অবশ্যই সাহায্য করবেন এবং সাহায্য করতে সক্ষম কেউ তাকে ঠেকাতে পারবে না এই জন্য যে আল্লাহ পাক রাতকে দিনে প্রবিষ্ট করে থাকেন রাতের পরে দিন চলে আসে ওই উল্লেজন নাহারাফিল্লাইল আর দিনকে রাতে ঢুকিয়ে দিয়ে থাকেন দিনের পর রাত আসে রাতের পর দিন আসে ও আন্নাল্লাহ সামিওম বাসির আর নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু শুনেন এবং সব কিছুই দেখেন কোনো কিছু গোপনে রাখা যায় না আল্লাহ থেকে অপরাধ করলাম কিন্তু আমি ধরা পড়লাম না প্রশাসনের কাছে ধরা না পড়তে পারে কিন্তু রব্বুল আলমিনের কাছে অবশ্যই ধরা খাবে আল্লাপাক বলছেন যাকে হক আর এই এটা যে আল্লাহাক রুদরত এই জন্য যে বিআাল হক আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ আর যিনি সত্য মাহবুধ তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু জানেন সবকিছু শোনেন আর তিনি যাকে ইচ্ছা সাহায্য করতে পারেন ওয়ান্না মায়ামিনী হাল বাতিল আর তারা আল্লাহকে বাদ দিয়ে যে সবকে আহ্বান করে ডাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে অন্যের কাছে প্রার্থনা করে অন্যের কাছে কামনা বাসনা করে যে পাবো এগুলি হচ্ছে বাতিল হুয়াল বাতিল তা হচ্ছে বাতিল ওয়ান্না আলাহাল আলীউল কেভীর এবং নিশ্চয়ই আল্লাহ পাক রবুল আলমিন সর্বোচ্চ সুমহান আল্লাহ পাক হক মাহবুদ এবং বাকিগুলি বাতিল মাহবুদ এই আয়াত স্পষ্ট করে এই জন্য কালিমা তাই অর্থ লা অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ বার হাক সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া বাস্তবে উপাস্য আছে মাবুদ আছে লোকেরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছে পুজো করছে কেউ কবর মাজান নিয়ে ব্যস্ত কেউ দেবদেবী প্রতিমা পুতুল নিয়ে ব্যস্ত কেউ গাছপালা নিয়ে ব্যস্ত কেউ আগুনের পূজায় ব্যস্ত কেউ তারকা পূজায় ব্যস্ত তাহলে বাস্তবে আল্লাহ ছাড়া অন্যের তো উপাসনা আছে মাবুদেরা কিন্তু এরা বাতিল মাবুদ আর পাক হচ্ছেন হক মাবুত সত্য আল্লাহ পাক তারপরে তার কিছু কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন আলমতার আনসালিন হে নবী তুমি কি চিন্তা করে দেখো না যে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাতুস বহুল আর দখদাররা অতপর পৃথিবী তখন সবুজ হয়ে যায় আল্লাহ বৃষ্টি বর্ষণ করলে পৃথিবী সবুজ হয়ে যায় ইন্ন আল্লাহ খবির নিশ্চয়ই আল্লাহ পাক সূক্ষদর্শী এবং সব কিছুর খবর রাখেন সবকিছুর সম্পর্কে অকে ফাল আল্লাহাক যদি এই প্রাণী না দান করতেন তাহলে কোনো কিছু না। আর কোনো কিছু না জন্মালে আমাদের আহারের পানাহারের ব্যবস্থাই হইতো না আর তা না হইলে একটিও প্রাণী পৃথিবীতে থাকতো না পৃথিবীর শূন্য থাকতো মহান আল্লাহ তারপরে সাদ করছেন আসমান জমিনে যা কিছু আছে তার মালিকানা একমত আল্লাহর ওয়াইন আল্লাহ আহ আল গান হামিদ নিশ্চয় আল্লাহাক হচ্ছেন অমুখাপেক্ষী অভাব মুক্ত আল হামিদ তিনি প্রশংসিত প্রশংসার অধিকারী আলমতার আন্না সাক্ষার আলা কুমা বাহরে হেন তুমি কি চিন্তা করে দেখো না যে আল্লাহাকবুল আলমিন তোমাদের অধীনে করে দিয়েছেন ওই সমস্ত বস্তু যা পৃথিবীতে আছে পৃথিবীতে মানুষের নাগালে যা কিছু আছে সব আমাদের অধীনে বড় বড় শক্তিমান জিনিসকে মানুষ ব্যবহার করছে আজকে টেকনোলজির যুগে দেখুন যে মানুষ বসে বসে সারা পৃথিবীর কত কি কন্ট্রোল করছে এক জায়গায় বসে সারা পৃথিবী অনেক কিছু কন্ট্রোল করছে পৃথিবীতে যা কিছু আছে তোমাদের অধীনে করে দিয়েছে অনগত করে দিয়েছি। আল্লাহ যদি এই শক্তি মানুষকে না দিতেন চিন্তার শক্তি গবেষণার শক্তি দৈহিক শক্তি বিদ্যা বুদ্ধির শক্তি তাহলে কখনো তা সম্ভব হতো না ব্যবহারের শক্তি প্রয়োগের শক্তি কলফুলকা তেজিরিফিল বাহারে বে আম রেহি এমনকি জাহাজ, নৌজান সমুদ্র পথে চলাফেরা করে বে আম রেহি আল্লাপাকে নির্দেশে এত ভারী জাহাজ পানিতে কি করে ভাসে আল্লাহ যদি এর ব্যবস্থা না দিতেন তাহলে মানুষের জন্য কখনো সম্ভব হইত না আলাল অয়ংম শেখামা আনি আর পাক আকাশকে ধারণ করে আছেন যাতে করে পৃথিবীতে জমিনের ওপর ভেঙে না পড়ে যায় আকাশ এক একমাত্র আল্লাপাকের হুকুম ছাড়া আল্লাপাকে যেদিন হুকুম হবে যে আকাশ ভেঙে পড়ো এজাস মাউন ফাতারাত এজাসমাউন সাক্ষাত স্মরণ করো ক্যামত যেদিন হবে সেই দিন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাপাক যদি এই আকাশকে ধরে না রাখতেন স্থির না রাখতেন তাহলে মানুষের ওপর পড়ে যেত সব কিছুই ধ্বংস হয়ে যেত কোনো কিছু থাকতো না পৃথিবীতে ইন্না আল্লাহ হাবিন্নসাল রাউফুর রাহিম নিশ্চয় আল্লাহাকের বলেন মানুষের সাথে অত্যন্ত করুণাশীল দয়াবান ওয়াহ্লা আহিয়াকুম আল্লা সেই সত্তা যিনি তোমাদেরকে প্রাণদান করেছেন জীবিত করেছেন সোম্মাই মেয়ে তুকুম তোমাদেরকে দান করবেন সোম্মায় তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় করবে। আল্লাহ আল্লাহফাক আবার জীবিত করবেন জবাব জবাবদেহের জন্য এখন আর কাজ করার জন্য না কোনো কর্ম নেই না মাঝরোজা নেই এখন ফল যা করে এসছে পৃথিবীতে ফল পাবে সৎ কাজ করেছ ভালো ফল পাবে অসৎ কাজ করেছ এখন পানিশমেন্ট শাস্তি ইন্নআল ইনসান্লা কফি নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ লেখুল্লে যা আল্লাহ মানসাকান হোমনা সে আল্লাহ পাক এখানে প্রত্যেক জাতির যেসব জাতির জন্য আল্লাপাক নবীর রসুল পাঠিয়েছেন আর প্রত্যেক জাতিতে নবীর রসুল পাঠিয়েছেন তারা মানুক অথবা নাই মানুক তাদের জন্য এবাদতের নীতিমালা প্রেরণ করেছেন আল্লাহ বলছেন লেকুল্লে উম্মাতিন যা আল্লাহ মানুষ প্রত্যেক সম্প্রদায়ের জন্য জাতির জন্য আমি এবাদতের পদ্ধতি নাজিল করেছি হোম নাসেকু তারা সেই মোতাবিক সেই অনুযায়ী এবাদত বন্দিগি করে নসক বিশেষ এবাদতকে বলা হয় যেমন কুরবানি করা এটাকে বলা হয় এর চাইতে আর একটু ব্যাপক অর্থ হজের উমরার কার্যাবলীকে নসক বলা হয় মানাসেক এই জন্য মানাসেকুল হজ আরবি ভাষায় বলা হয় তোমার এই কাজে নবী কাল অর্থাৎ হে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তুমি যে দাওয়াত নিয়ে এসছো সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এতদিন যে যে পথে ছিল ছিল মতে ছিল ছিল তোমার দাওয়াত সমস্ত জিনের জন্য সমস্ত মানুষের জন্য সুতরাং তোমার দাওয়াতের ক্ষেত্রে যেন তারা বাক বিতণ্ডা না করে অবাধ্য না হয় সকলে মেনে নেয় এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে রাসুল উল্লা সাল্লা সাল্লামের মাধ্যমে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম মানব জন্য এসছে এই দিন ইসলামের বাইরে থেকে কোনো রেহাই নেই কেউ মনে করবে যে আমি আপন পন্থায় ভালো কাজ করে মুক্তি পাবো জান্নাত পাবো আমি খ্রিস্টান থেকে এবাদতবন্দি করে সৎ জীবন যাপন করে জান্নাত পাবো আমি ইয়াহুদি থেকে ভালো এবাদতবন্দি করে শিরক করব না তবে মোহাম্মদ সাের রেসালাদ আমি মানব না কোরআন মানবো না আমি বাইবেলের উপর করে আর ওই মোতাবেক চলে আমার চরিত্র গঠন করব আমি ভালো কাজগুলি করব আর সৎ জীবনযাপন করে আমি জান্নাত পাবো এই রকমই যে কোনো ধর্ম সম্পর্কে বলতে পারে যেমন এক শ্রেণীর লোকেরা তাদের অজ্ঞতার কারণে অথবা তারা সবগুলি ধর্মের সমন্বয় করতেছে চায় সবটাই ঠিক এটাও ঠিক ওটা ঠিক তোমারটাও আমারটাও ঠিক এটি একটি ভ্রান্ত ধারণা মনে রাখবেন যে রসুর উল্লাহ সাল্লা আসার পরে অন্য কোন পন্থা আল্লাপাক গ্রহণ করবেন না এই বিষয়ে বহু দলিল রয়েছে কোরআন এবং হাদিসে আল্লাহ পাকুল্লা আলম যেন আমাদেরকে তা বোঝার তৌফিক দান করেন মানব জাতিকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ সত্য দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা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 शरीफ उल इस्लाम मृत्यु कटेर नाभ প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে বিস বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসন জানাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাবুর আলিমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল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 এরশাদ করেছেন লেকুল্লে উম্মাতিন যা আল্লাহ মানসাকান হোমনা সু আল্লাপাক এখানে প্রত্যেক জাতির যেসব জাতির জন্য আল্লাপাক নবীর রসুল পাঠিয়েছেন আর প্রত্যেক জাতিতে নবীর রসুল পাঠিয়েছেন তারা মানক অথবা নাই মানুক তাদের জন্য এবাদতের নীতিমালা প্রেরণ করেছেন আল্লাহ বলছেন লেকুল্লে উম্মাতিন যা আল্লাহ মানসাকান প্রত্যেক সম্প্রদায়ের জন্য জাতির জন্য আমি এবাদতের পদ্ধতি नाजिल करोम नासेकुह तारा से मुताबिक से अनुजाई एबाद बंदीगी कर नसक विशेष एबादत को बला है जमन कुरबानी का बला है और एक व्यापक अर्थ हजर उमरार कार्यवल के नशक बला है मानसेक मानाक हज औरबी भाषा बला है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 তারা সবগুলি ধর্মের সমন্বয় করতে চায় সবটাই ঠিক এটাও ঠিক ওটা ঠিক তোমারটাও আমারটাও ঠিক এটি একটি ভ্রান্ত ধারণা মনে রাখবেন যে রসুর উল্লাহ সাল্লা ইসলাম আসার পরে অন্য কোনো পন্থা আল্লা পা গ্রহণ করবেন না এই বিষয়ে বহু দলিল রয়েছে কোরআন এবং হাদিসে সুতরাং প্রত্যেক মানুষের জন্য ফরজ আবশ্যক কাজ হচ্ছে যে তারা দিন ইসলামকে শিখবে বিশ্বাস করবে পালন করবে এটা হচ্ছে মুক্তির পথ একমাত্র ইন্নার দিন আইন্দা ইসলাম দিন একমাত্র আল্লাহর হচ্ছে ইসলাম আমাদের বক্তারা বুঝে না অর্থ করতে গিয়ে ভুল করে আল্লাহর প্রিয় দিন হচ্ছে ইসলাম কোথায় প্রিয় শব্দটা কোথায় আছে ওখানে ইন্নাদ দিন আছে আছে প্রিয় শব্দ ওখানে প্রিয় দিন ইসলাম তাহলে এইগুলো দিন আছে কিন্তু প্রিয় নয় শ্রেষ্ঠ দিন ইসলাম এ কোথায় কোথায় আছে দিন জীবন বিধান একমাত্র ইসলাম যেই ইসলাম নিয়ে প্রত্যেক নাবীর রসলগণ এসেছেন মৌলিক বিষয়গুলি সব একরকমেরই ছিল আর বিধি বিধানে পার্থক্য ছিল আর সেগুলি বিশেষ বিশেষ গোত্রের জন্য ছিল নবী মাহসুলের জন্য আহববান করো তুমি দিনের দাওয়াত দিতে থাকো বিশ্ববাসীকে ইন্নাকাল্লা আল্লাহ মুস্তাকিম নিশ্চয়ই তুমি সহজ সরল পথের ওপর রয়েছো ওইকা তারা যদি তোমার সাথে বাক বিতন্ডা করে ফাকুল তো বলে দাও হে নবী আল্লাহ আলম এম তামাল তোমরা যা কিছু করছো এই সম্পর্কে আল্লাহ ভালো জানছেন আল্লাপাকের কাছে ফায়সালা হবে আল্লাহ ইয়াহুমাল কেয়াম আল্লাহ পাক তোমাদের মাঝে মীমাংসা করবেন ক্যামতের দিনে ফি মাকুন তুম ফি হখ যে সম্পর্কে তোমরা মতবিরোধ করছো তখন আর এই মতবিরোধ আর এই দল পাকাপাকি থাকবে না তখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে যে সত্য পথ কোনটি মহান আল্লাহ এর সাদ করে আলম তা আলম हे नबी तुम्हें कि आलम आफि आसमान जमीन जाचु हल्ला सब किचुन इलेका कितब आ निश्चय इक्षित किताब लिखा आहे महफूजे सुरक्षित फल के लिखाओ आते तकदिर कथा बल्ला पक रबुल आलमीन सबकिछ जान अपनेट पर क्या बोलते पर आनी पारे कि কোন মানুষ পারবে কোন শক্তি পারবে আল্লাহর কাছে অতীত আর বর্তমান ভবিষ্যতের বিষয় নেই যে অতীতের কিছু জানে বর্তমান সামনে যা আছে তা জানে চোখের আড়ালে যেমন আমরা জানি না বর্তমানে চোখের কি কী হচ্ছে জানি না অতীতে কী হয়েছে সব কিছুই জানি না অল্পই কিছুই জানি ভবিষ্যতে যা হবে কিছুই জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুই জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আসমানে জমিনে যা কিছু ঘটে ঘটেছে ঘটবে সব কিছুই জানেন পাকের। এলম সবকিছুকে পরিব্যাপ্ত আর আল্লাপাকের এই জ্ঞানের ভিত্তিতে তিনি সব কিছু লিখে রেখেছেন অগ্রিম জানেন যে অমুক মানুষ অমুক সময় সৃষ্টি হবে আর তার আয়ু এত হবে তার রিজিক এত হবে তার কর্ম এমন হবে সুতরাং তার রেজাল্ট এই ফলাফলই হবে এন্নাজি কিতাব এটা লেখা আছে তাহলে তকদির লেখা আছে এ আয়ার দ্বারা প্রমাণিত হয় আর তক দির লিখা আছে বলে আপনি করছেন এই কথা নাই বরং আপনি করবেন রকম সেই জন্য তকদিরে লেখা আছে আল্লাহ জানেন তকদির সম্পর্কে অনেকে বুঝেন আর তকদির সম্পর্কে যারা প্রশ্ন করে যাদের সংশয় হয় শুধু ধর্মীয় ক্ষেত্রে সংশয় দুনিয়ার ক্ষেত্রে সংশয় নেই আরে যেমন দিন লেখা আছে আপনার জান্নাত না জাহান্নাম এটা লেখা আছে আপনি শতলোক হবেন না অশতলোক, এটাও যেমন লেখা আছে আল্লাহ জানে এবং লিখে রেখেছেন তেমন আপনি সুখী হবেন না দুঃখী হবেন আপনি পয়সাওয়ালা হবেন না গরিব হবেন এটাও তো লেখা আছে তাহলে ভাগ্যে যদি পয়সা লেখা থাকে আর ভাগ্যে যদি নেতৃত্ব লেখা থাকে তো বাড়িতে বসে বসে হবে কেন মাদ্রাসার স্কুলে পড়াশোনার জন্য যাব করেন না কেন দুনিয়ার ক্ষেত্রে তো মেহনত করছেন বাপ ছিল চাষি আর নিজে চলে গেছেন পশ্চিমা দেশে সুখের জীবনের জন্য হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন কেন ধর্মের ক্ষেত্রে নামাজ পডিয়ান না পড়ি তকদিরে থাকলে তো জান্নাত পাবো শুধু নামাজের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আল্লাহ জানা বোঝার তৌফিক দান করেন তকদির আল্লাহ লিখে রেখেছেন একজন ডাক্তার যে সামান্য জ্ঞান রাখে সে যদি বলে একটা সিরিয়াস রুগী সম্পর্কে যে দশ দিনের মধ্যে মরে যাবে তাহলে সেই ডাক্তারের প্রশংসা করে লোকেরা বলে না যে তুমি দশ দিন বললে ডাক্তার সেই জন্য আমার বাপ মরে গেল কেউ বলে না কোন বোকা লোকে বলবেন এ কথা আর আল্লাহ সম্পর্কে বলে আল্লাহ লিখে রেখেছেন আমি করবো কি চিন্তা করেছেন আপনি বরং আল্লাহ পাকির প্রশংসা করা উচিত ছিল যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যে আল্লাহ সব কিছু জানেন সারা পৃথিবীতে কখন কি হবে কে কি করবে কার কী পরিণাম হবে সব কিছুই আল্লাপ জানেন এবং লিখে রেখেছেন ইন্নাজ আল্লাহ আসির এটা আল্লাহর জন্য বড়ই সহজ ওয়াবদুন আমিন্দ ইহিমা আলমাজবেহী সুলতান ওম আল সালহামবেহ এল মামজাল আমিন নাসির আর এ মুশরেখরা আল্লাহকে বাদ দিয়ে এবাদত করে এমন কিছুর যে সম্পর্কে আল্লাহ পাক কোনো দলিল প্রমাণ নাজেল করেননি তাহলে সিরকের বাদের কোনো দলিল প্রমাণ নেই কোনো আল্লাহ প্রদত্ত দিনে সির্ক নাজেল করেননি आल्लाह छाड़ा अन्सना करें से कबर मजारी हक और देवदेवी होंगे यकमर धर्म आल्ला कख मानव जतर नाजिल करें आल्ला दिन नाजिल कर तरह मूल छ तौहिद आल्ला एकत्र अमाल सल बेहलम आज सम्पर्के तम ज्ञान नहीं ज्ञान नाथ अज्ञत शमाल नसिर आज जालेमार जो को सहाज्यकारी नहीं जदिनी आपन कारो प्रश्न थके आपनारा ये अल्प समय प्रश्न पेश करते भाईर प्रश्न हेनत कैमन पत्येक मुस्लिम और एर उत्तर आल्लापा कुरान बहुवार दिए क्या करते हैं शताम विश्वास विश्वास मजबूत होते हैं एक्नि जो विश्वास है आल्ला आगु लेगे थकबेरा से তাহলে আল্লাপাক জাহান্নাম তৈরি করে রেখেছেন পাপিদের জন্য অবাধ্যদের জন্য এটা এই রকম এর চাইতে বেশি বিশ্বাস হইতে হবে তাহলে কখন আপনার দ্বারা পাপ হবে না আর কখন আপনি ফরজ অজেব ত্যাগ করবেন না কখন আপনি সিরকুফুরি করবেন না তাহলে আপনি নাজাদ পেয়ে যাবেন লহম জান্নাতুল ফিরুদ্দাসের নজলা জান্নাতুল ফিরুদ্দাস আল্লাহাপ তাদের আতিথ্য করবেন কোরআন আল্লাহ বলেছেন সংযত জীবনযাপন পাপ থেকে বেঁচে থাকার জীবন জীবনযাপন গোনা থেকে বেঁচে থাকুন যথাসাধ্য আর আপনি ফরজ অজেব আদায় করুন এটা হচ্ছে নেক আমল এক কথাই নেক আমল হচ্ছে ইতিবাচক যা আল্লাহ বলেছেন করুন ফরজ হোক হোক আর যা নিষেধ করেছেন বেঁচে থাকুন আর ইমানটাকে মজবুত করুন আর আপনার রেজাল্ট ভালো করার জন্য মেহনত পরিশ্রম করুন এই পথে তাহলে জান্নাত পাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম সালাম আমার প্রশ্ন হচ্ছে হজ সম্বন্ধে হজের সময় যে হাজিদের একটা ওই কোরবানির নিয়ে সমস্যা হয় আগে কুরবানি করলো তারপরে তবে জিয়ারাত করলো তাহলে আসান হবে আমাদের ভাইয়ের প্রশ্ন সাহেবরা হজে গিয়ে তারা মেনাই কোরবানি না করে নিজের হোটেলে এসে বাসায় এসে মক্কার ভিতরে কোরবানি করতে পারবেন কি পারবেন না এর উত্তর আমাদের তফসিরে এসে গেছে যে কোরবানির আসল জায়গা সন্ন্যতির জায়গা হচ্ছে মেনার মধ্যে আর না হইলে হারামের এলাকা যতটা আছে তার যে কোনো জায়গায় কোরবানি হলে সেই কোরবানি হজের সাথে সম্পর্কিত কোরবানি হয়ে যাবে কিন্তু হারামের বাইরে যদি কেউ আরাফায় কোরবানি করে কোরবানি হবে না তাইফে কোরবানি করে কোরবানি হবে না সুতরাং হোটেল যদি দেখা যায় হুদুদে হারামের ভিতরে আছে দূরে নেই বাইরে নেই তাহলে সেই কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে আমাদের শেষ করছি بِسَمَائِي مَدَعْرَفْتُ الله حلو حلو حلو الله قاتوا واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আমি আমাদের এই ধর্মের অন্যদের ইসলামের তাই আমি বেছে নিয়েছি পিসি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড়ো বড়। শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট নাই।